বিসমিল্লাহামদুলিল্লা রাসুলিল্লা গতকালকে আমরা মোটামুটিভাবে যে আলোচনা করলাম তার সারমর্ম ছিল যে কিভাবে একজন মুসলিম অথবা একজন সত্য সন্ধানী যিনি কেউ সত্যের সন্ধান করেন সত্যি তিনি কিভাবে আল্লাহ নিয়ে চিন্তা করতে পারেন এবং আল্লাহর অস্তিত্ব সম্বন্ধে নিশ্চয়তা এবং নিশ্চিন নিশ্চিত হতে পারেন নিশ্চয়তা লাভ করতে পারেন বা নিশ্চিত হতে পারেন সেটার আমরা একটা জাস্ট গাইডলাইন দিছি বা একটা একটা দিক নির্দেশনা দিছি যে এভাবে চিন্তা করতে পারেন এবং এই চিন্তার এই প্রশ্নগুলোর উত্তর কিছু প্রশ্ন আমরা উত্থাপন করছি সেই প্রশ্নগুলোর উত্তর যদি তিনি চিন্তা করেন বা খুঁজে পান অথবা নিজেই চেষ্টা করেন বোঝার জন্য তাহলে ইনশাল্লাহ আল্লাহ সম্বন্ধে তার বিশ্বাস বিশ্বাস দৃঢ় হবে এবং সন্দেহ অথবা প্রশ্ন থাকলে সেটা দূর হবে ইনশাল্লাহ একইভাবে আমরা আল্লাহ রসুল সাল সালার সম্বন্ধে কিছু কথা বলছি তাকে নিয়ে চিন্তা করার জন্য উনি যে সত্যিকার নবী ছিলেন বা তার যে ক্লেমগুল্লা নবোতে ক্লেম ছিল ইত্যাদি নিয়ে চিন্তা করলে এক লাইন ধরাই দিছি আমরা যে এই লাইনে যদি কেউ চিন্তা করে তাহলে তার মনে অহেতুক অনেক মনে অহেতুক অনেক প্রশ্ন থেকে তার মনে হয়তো অহেতুক প্রশ্ন আসবে না উনি হয়তো স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো কেউ করতে পারে বিধর্মীরা অথবা সংসারবাদী কেউ বা সন্দেহবাদী কেউ সেগুলোর উত্তরগুলো হয়তো তিনি পাবেন বা এক ধরনের কনভিনসড হবে যে আল্লাহ রসুল্লাম সত্যিকার নবী ছিলেন এখানে ছোট্ট একটু পয়েন্ট বাদ গেছে হয়তো আমি আমরা বলতেছিলাম যে কোনো একজন মানুষের ব্যক্তিত্ব বা ব্যক্তি স্বাতন্ত্র বা ইন্ডিভিজুয়ালিটি যদি আমরা চিন্তা করি তখন অন্য আরেকজনের সাথে তার অমিল দিয়ে কিন্তু উনি একজন আলাদা ব্যক্তিত্ব বা একজন ইন্ডিভিজুয়াল সব মানুষের ভিতরে কিছু মিল আছে অথবা অনেকের সাথে আমাদের অনেক অনেক জায়গায় মিল থাকতে পারে সেটা আমাদেরকে একজন আলাদা ব্যক্তি করে না আমাদেরকে একজন আলাদা ব্যক্তি করে হচ্ছে অমিল যেগুলো সেই প্রসঙ্গে আমি বলতেছিলাম যে কলা এবং মানুষের ডিনএ লেভলে কলা এবং মানুষের ভিতরে ফিফটি মিল থাকা সত্ত্বেও কলা একটা ফ্রুট এবং মানুষ একটা আশ্রফল মকল গাদ বাজায় বলে আমরা মানে শ্রেষ্ঠ জীব মানুষ তো এইভাবে আমরা বলতেছিলাম যে আল্লাহামকে কাফেরা যেসব বলতো বা মুশিকে যেসব বলতো সেগুলো ছিল উনি কবি ছিলেন এটা আমরা একটু একটু বিস্তারিত আলাপ করছি যে এই এই কথাটাকে আমরা কীভাবে রিফিট করবো বা কীভাবে নিজেদেরকে আশ্বস্ত করব যে না উনি কবি ছিলেন না সেটা আমরা বেশ ডিটেলসে আলোচনা করছি তারপরে ওরা বলতো যে উনি ই ছিলেন পাগল ছিলেন এরকম কথা তারা বলছে তো এর কথা বলার পেছনে আমরা বলছি যে পাগলের সাথে তারা একটা আংশিক মিল আছে সামান্য কিছু মিল আছে সেটা হচ্ছে পাগল এমন কিছু কথা বলে যেগুলো শুনতে আমরা ইউজ না বা যেগুলো নতুন বা আগে কেউ বলে নাই অথবা আমাদের সাধারণ বুদ্ধিতে কোলায় না জিনিসগুলো এরকম কিছু কথা বলে পাগলরা রাসুল সাল্লাম এরকম কিছু কথা বলছেন সত্যি কিন্তু পাগলরা আর বাকি যে জিনিসগুলো করে সেগুলো উনি করেন নাই যেমন ধরেন ভায়োল্যান্ট হয় গালিগালাজ করে অস্ট্রেল ই করে জামাকাপড় ছাড়া চলাফেরা করে মানুষের সম্পদ বা মানুষের ক্ষতি করে বা আরও যত কিছু করে পাগলদের যত রকম উপদ্রব হয় আর কি আপনার জানেন উপদ্রবগুলো রসুল কখনই করেন নাই সুতরাং পাগলের সাথে তার সামান্য কিছু মিল কারও মনে হইলেও অমেলটা অনেক বড় এবং সেই অমিলই তাকে র্যাসল করছে বা শ্রেষ্ঠ মানুষ করছে পাগল না উনি পাগল ছিলেন না উনি এরপরে যেটা বলতে যে পজেস্ট পজেস্ট মানে ধরেন জিন জিনে ধরা যেটা আমরা বলি বা কোনো অশরীর কারো ওপর ভর করলে যেটা হয় এমনিতে হয়তো আপনারা গ্রাম বাংলায় প্রচলিত ই আছে যে চিন কাউকে দিনের আসর হইলে মানুষ পাগলামি করে চিল্লাচিল্লি করে উদ্ভট কাজ করে হয়তো কখনও কাপড় জামা ছাড়া বাইরে যায় বা আরও আরও অনেক রকমের জিনিস করে রাসেস কিন্তু এরকম কোনো কিছুই কখনও করেন নাই যদিও তার ওয়াহি নাজিল হওয়ার সময় তার যেরকম একটা তার ওপর একটা ভার ফিল করতেন উনি এবং তাতে উনি অনেক সময় প্রায় মূর্ছা যাওয়ার অবস্থায় চলে যেতেন এটাকে কেউ বলতে পারে যে এইটুকু মিল হয়তো কোনো পজেস্ট কারো সাথে তার থাকতে পারে কিন্তু পজেস্ট হইলে বা জিনের আসর হইলে মানুষ অন্যান্য যে অস্বাভাবিক জিনিসগুলো করে সেগুলো কিন্তু উনি কখনোই করেন নাই এভাবে আর কি মানে যে সমস্ত জিনিস তারা বলতো যা তারা বলতো একটা একটা করে আপনি দেখবেন যে কোনোটার কোনোটাই উনি ছিলেন না কিন্তু কোন কোন কোনো কোনো জায়গায় কারো কারো মনে হইতে পারে যে উনি এরকম ছিলেন বা উনি এরকম ছিলেন অমিলগুলো দিয়ে আমি বিচার করব এবং অমিলগুলো দিয়ে আমি বুঝবো যে আল্লাহ রসুল্লাহ আসাল্লাম কত আলাদা ছিলেন কত স্পেশাল ছিলেন কত সুপেরিয়ার ছিলেন আমাদের চেয়ে আমরা যারা সাধারণ মানুষ আমাদের চেয়ে এবং মানবশ্রেষ্ঠ যে জন্য তাকে বলা হয় সেগুলোতে মানে ওই ওই সমস্ত খারাপ জিনিসগুলো যেগুলো সাথে তারা মিল খুঁজতে চেষ্টা করছে সেই মিলগুলা খুবই সামান্য ছিল এবং সেগুলো আমাদের বুঝের ভুলের জন্য ছিল আমরা আমরা যেহেতু বুঝি না আমরা যেহেতু জিনিসগুলো শুনি নাই বা আমরা যেহেতু আমরা বলতে মানি মানুষরা সাধারণ মানুষরা তখন যারা ছিল সেই জন্য তারা ওই সমস্ত মিলগুলো ই করতে চাইছে একদম মিল দিয়ে মানুষকে বিচার করা হয় না অমিল দিয়ে তার ব্যক্তিত্ব বা তার চরিত্র ডিস্টিংট হয় বা অন্য দেয় আলাদা হয় যাই এটা আমাদের মোটামুটি আমরা কাভার করছি কালকে আজকে আমরা তাহলে আমরা যখন একবার কনভিনসড হব যে আল্লাহ আছেন এবং আমরা যখন একবার কনভিনসড হব যে মোহাম্মদ সা্লা সাল্লাম তার প্রিত রাসুল অথবা কোরআন তার থেকে আসা কোরআনের বাণী মানে কোরআন হচ্ছে আল্লাহর বাণী বা আল্লাহর কাছ থেকে আসা আশা ওয়াহি যেটা রাসুল্লামের উপর নাজিল হয়েছিল এই জিনিসগুলো যখন আমরা কনভিন্স হব নিশ্চিত হব তখন আমাদের কি করণীয় এইখান থেকে আমাদের আসলে এইটুকু হওয়ার পরে আমরা রিয়েল রিয়েল বেসিক ইসলামের যাত্রা রিয়েলি শুরু হবে এখান থেকে এখানে যখন আমরা কনভিনস হব তারপরে বা এই পয়েন্টটাতে যখন আমরা নিশ্চিত হবো তারপরে আমরা এটা এভাবে আলাপ করলাম কেন আমরা আমরা আগেই বলছি যে আমরা মুসলিম হই কি বলে শাহাদা পড়ে মুসলিম হই আশাদাল্লাহ আল্লাহ্লাহ বা অরশাদু আল্লাহ মুহাম্মদান আব্দু হাসুল এই শাহাদার প্রথম অংশটাকে আমরা লাইলাহাইল্লাহ বলি মানে সাধারণ ভাষায় আমরা অনেক সময় বলি যে এটা হচ্ছে লাইলাহলাল্লাহ বা এটা হচ্ছে কলেমা কালেমা তেইবা বা টহিদের কলেমা লাইলাহ বলি আমরা প্রথম সাদা সাদা অর্থ আমরা আগে বলছি যে সাক্ষ্য এখানে আমরা দুটো সাক্ষ্য দেই প্রথম সাক্ষ্যটা হচ্ছে লাইলাহাল্লাহ বা আল্লাহ ছাড়া এবার যোগ্য আর কোন ইলা নেই সত্যিকার কোনো ইলা নেই এটাই আমরা বলি প্রথম অংশে এবং দ্বিতীয় অংশে আমরা বলি এবার সাদাম মোহাম্মদ আব্দু হাসল এবং আমরা এই সাক্ষ্য দিচ্ছি দেহম্মদ সাল সাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রা সুল তো প্রথম এই দুটাকে দুইটা সাদা দুইটা সাক্ষী শাদা তাইন বা শাদা তানি বলি আমরা এটা কালকে আমরা বলছি তো আমরা একটা একটা করে অ্যাডজাস্ট করব। প্রথমে লাইলা কথা আমরা আসব যে লাইলাহ্লাহ হচ্ছে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করতো যে হোয়াট ইসলাম ইজ অল অ্যাবাউট ইসলাম কি বলে ইসলামের সমস্ত সমস্ত বাণীর সামারি বা ইসলামের সমস্ত যা বলতে চায় সে যেটাকে আমরা বলি তার সামারি আপনি যদি এক সেন্টেন্সে বলতে চান তাহলে আপনি বলতে পারতেন লাইলা আপনি যদি এক শব্দে বলতে চাইতেন যে ইসলাম কী নিয়ে কথা বলে কেউ যদি আপনাকে প্রশ্ন করে তাহলে আপনি বলতে পারতেন তহিদ তহিদের স্টেটমেন্ট হচ্ছে লাইলাহাল্লাহ যাই হোক এরপরে কোরআনের কথাও যদি আমরা আসি কোরআনকেও যদি আপনি সামারাইজ করতে চান কেউ যদি বলে গোটা কোরআন একটা সেন্টেন্সে যদি সামারাইজ করতে চায় আমরা কি বলে কোরআন কী নিয়ে কথা বলে আপনি বলতে পারতেন লাইলাহ্লাহ আর যদি বলে কেউ জিজ্ঞেস করে যে একটা শব্দে বলেন তাহলে আপনি বলতে পারতেন তহিদ তো যাই হোক এখান থেকে আমরা শুরু করব আমাদের আলোচনা প্রথমে একটা শাহাদানি আলোচনা শাহাদাতা নিয়ে যেটা বললাম দুইটা তার ভিতরে একটা শাহাদি আলোচনা করব। আমরা মুসলিমরা সবাই জানি যে লাইলা হচ্ছে জান্নতে চাবি বা চাবিকাঠি যে দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো বা জান্নাতে যাওয়ার জন্য আশা রাখি আমরা তো এইটা ঠিক কথা কিন্তু কলারা বা সবাই মনে করেন যে শুধু লাইলহাই্লাহ মুখে উচ্চারণ করাটা এনাফ না আমরা জানি মক্কর মুনাফিক যারা যারা মুসলিমদের সাথে মিশে থাকতো কিন্তু অন্তরে বিশ্বাস করতো না আল্লাহ রসুল্লাহ সাল্লামকে বা তার বাণীকে বা ইসলামকে বিশ্বাস করতো না ইসলামের কোরআনকে বিশ্বাস করতো না বা ইসলামের নর্মসগুলাকে বিশ্বাস করতো না সেই সমস্ত মুনাফিকেরাও কিন্তু মুখে লাইল্লা লাইলাহ বলতো তার কারণ হচ্ছে তারা তারা এমন একটা সমাজে ছিল যেখানে তারা অ্যাডভান্টেজ নিতে চাইত সুবিধাগুলো নিতে চাইতো লাভগুলো বা ফ্যাসিলিটিস যেগুলো ছিল সেই সমাজের সেটা ভোগ করতে চাইতো মুসলিম হওয়ার যে ফ্যাসিলিটিস ছিল যে অ্যাডভান্টেজ ছিল সেগুলো তারা ভোগ করতে চাইতো যেজন্য জন্য তারা তাদের অবিশ্বাসকে লুকায় রাখত এবং মুখে লাই লাহে লাল্লাহ বলতো আমি জানি যে সেসব মুনাফিকরা মিথ্যাবাদী এবং তারা যান নিম্নতম নিম্নতম অংশে তাদের অবস্থান হবে তো এইজন্য এখানে বলার বলা আবশ্যক আবশ্যক যে লাইলা মুখে বললেই শুধু হবে না এটা এটা কার্যকরী হওয়ার জন্য বা এটার ফল পাইতে অথবা এটার রিওয়ার্ড পাইতে গেলে কতগুলো শর্ত পূরণ করতে হবে যেগুলোকে আমরা সাধারণভাবে সাদা শর্ত বলি এখানে আমরা একজন ঈশের কথা বলবো তাবেই ওয়াহাব ইবিন মোনাব্বি তাকে একবার জিজ্ঞেস করছিলো ও লোকজন যে লাই ল হেলালাল্লা কি জান্নের চাবি নয় উনি বলছিলেন যে হ্যাঁ জান্নাতের চাবি ঠিক আছে কিন্তু প্রত্যেকটা চাবির যেমন খাজ আছে এই চাবির খাজগুলোও সঠিক হইতে হবে জান্নাতর জান্নাতে দরজা খোলার জন্য তবেই জান্নাতে দরজা খুলবে এটা আমরা রিয়েল লাইফে দেখি যে আমরা অনেক সময় অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে যারা থাকি আমাদের অনেক যে কটা রুম থাকে সব কটা রুমের দরজা চাবিগুলো একই রকম হয় কিন্তু আপনি যখন একটা একটা করে চাবি ঢোকাবেন দেখবেন যে সব চাবি দিয়ে সব রুম খুলবে না কেবল একটি পার্টিকুলার চাবি দিয়ে একটা রুম খুলবে সেই খাজটা কারেক্ট হইতে হয় একইভাবে ওহাবাল মোনাব্বি যেটা বলতে চাইছেন যে চাবি জানাতে চাবি ঠিকই আছে লাই কিন্তু কতগুলো শর্ত আছে সেই শর্তগুলো পূরণ করতে হবে যদি সেই চাবি দিয়ে আমরা জান্নাতের দরজা খুলতে চাই এগুলাকে এই শর্তগুলোকে অনেক স্কলার অনেকভাবে ট্যাবলেট করছেন আমি যার লেখা থেকে পড়তেছি উনি এটা নয়টা শর্ত বলছেন কেউ কেউ এটা আট আটটা শর্ত হিসাবে আপনি পাবেন মোহাম্মদ আব্দুল্লাহ বা আরও অন্যান্য যারা স্কলার আগের দিনের স্কলার ছিলেন তাদের লেখাতে বা তাদের এসে আপনি আটটা শর্ত পাবেন এখানে ইনি একটা শর্ত বেশি উল্লেখ করছেন আমরা সেই একটা একটা বেশি শহরে পড়বো ইনশাল্লাহ তো প্রথম শর্তটা হচ্ছে নয়টা শর্ত পড়বো আমরা প্রথম শর্ত হচ্ছে শাহাদার অর্থ সম্বন্ধে যে কারো মৌলিক জ্ঞান থাকতে হবে শাহাদার অর্থটা কি সেটা জানতে হবে আমাদের দেশের আমরা যারা আজামি অর্থাৎ নন আরব যারা তাদের হয়তো যেমন গ্রাম বাংলার মানুষের কথা বলতেছে অনেকেই হয়তো লাইল হল আল্লাহ কথাটার শব্দ শব্দ অর্থ কি বা শব্দগত অর্থ কি এটা জানেন না বা নর্মাল অর্থটা কী স্বাভাবিকভাবে অর্থটা কী এটা জানে না এক্সপ্লেনেশনে না গিয়েও জানেন না তো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এটা আমাদের জানতে জানতেই হবে এবং এটা না জেনে কোনো উপায় নেই এই জন্য যে আপনি এটা যেতে একটা সাক্ষী আমরা মানে বাস্তব জীবনে দেখি যে কোন কোর্টে যদি আমরা সাক্ষী দিতে যাই এবং আমরা যদি কি সম্বন্ধে সাক্ষী দিচ্ছি সেটা যদি না জানি তাহলে হয়তো উল্টা আমাদেরকে অপরাধী হিসাবে গণ্য করা হবে উদাহরণস্বরূপ বাংলাদেশের একটা কোর্টে আপনি গেছেন আপনি ড্রাগ ডি একজন ড্রাগ ডিলারের এগেনস্টে মাদকদ্রব্যর ব্যবসায়ী যে ব্যবসায়ী বা মাদক ব্যবসায়ী তার এগেনস্টে আপনি সাক্ষী দিতে গেছেন যে উদাহরণ নাকি এখন জাজ অথবা উকিল আপনাকে জিজ্ঞেস করলেন যে মাদকদ্রব্য কাকে বলে বা ড্রাগ কাকে বলে আপনি বলেন যে এটা তো আমি শিখে আসিনি বা এটা তো আমি জানি না আপনাকে হয়তো উল্টা জেলে পুরে দিবে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য বা মিথ্যা সাক্ষী দিতে আসার জন্য একই কথা সাদার বেলায় এই আপনি কী সাক্ষী দিয়েছেন আপনি যদি না জানেন এটার থেকে আপনি কোনো ফলফল পাওয়ার আশা রাখতে পারেন না কি বলতেছেন লাইলা হিলালা বলে কি বললেন এখানে আমি একটা গল্প বলি মাঝে মাঝে যাতে অন্যান্য হালাকায় বা অন্যান্য জায়গায় সেটা হচ্ছে যে আপনার সিলেটে পাহাড়ি অঞ্চলের কোন একটা মাদ্রাসার একজন শিক্ষক উনি একটা ময়না বা কথা বলে এরকম পাখি পালতেন সেই পাখিকে উনি অনেক কষ্ট করে লাইলা হলাল্লা শিখিয়েছিলেন এবং ইটসো হ্যাপেন্ড যে পাখিটা একদিন মারা গেছে এবং উনি খুব কান্না কাটি করতেছে। তখন তার ছাত্ররা তাকে দেখে তাদের খারাপ লাগছে তারা বলছে যে আপনি কান্নাকাটি করতেছেন আমাদের দেখতে খারাপ লাগছে আমরা আপনাকে আর একটা পাখি কিনে দেব বা পাখি এনে দিব এই পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় আমরা একটা ব্যবস্থা করে দেব তবুও আপনি কান্নাকাটি বন্ধ করুন তখন উনি বলতেছেন না আমি তো পাখির পাখি মারা গেছে সেই জন্য কাঁদতেছি তা না আমি অনেক কষ্টে পাখিটাকে লাইলা হেলাল্লা বলতে শিখেছিলাম কিন্তু পাখিটা যখন মারা যায় তখন কিন্তু লাইলা হেলাল্লা তার মুখে আসে নাই সে শুধু একটা ট্যাঁ ট্যাঁ আওয়াজ করতেছিল যেটা টিপিক্যাল পাখির আওয়াজ সেটা করে সে মারা গেছে আমার কান্না লাগতেছে বা আমি আমি কান্না করতেছি এই জন্য যে আমার মনে হচ্ছে যে আমার অবস্থাও কি এরকম হবে মৃত্যুর সময় সাকরাতুল মদ যেটা আমরা বলি যে আমার মুখ দেখি লাইলা হেললাল্লা বের হবে নাকি আমারও অবস্থা এরকম হবে যে বিকৃত বা বিকার টাইপের একটা আওয়াজ বের হলো এটা সম্ভাবনা তখন থাকবে যদি আপনি লাইলাহল্লাহটা না বুঝে সারা জীবন প্যারোটিং করে থাকেন বা তোতা পাখির মতো রিপিট করে থাকেন তো ইনশাল্লাহ আমরা এটা বুঝবো লাইলাহাল্লা মানেতে আমি একটু আগে বললাম যে আল্লাহ ছাড়া ইবাদতির যোগ্য আর সত্যিকার কোনো ইলা নাই এটা হচ্ছে লাইলাহ আল্লাহার মিনিং যদিও কথাতে এই আর ইলা অংশটা নাই কিন্তু এটা এমপ্লয়েড এটা সব আরব এইভাবেই বুঝবে বা সবাই রাসলের সময় এইভাবেই বুঝছেন আর এটাকে আমাদেরকে বলতে বলা হয় নাই এটা একটা একটু খেয়াল করবেন যে এটাকে কিন্তু আমাদেরকে যোগতে বলা হয় নাই আমাদেরকে শিখতে বলা হয়েছে জানতে বলা হয়েছে সুরা মোহাম্মদ সাতচল্লিশ নম্বর সুরার উনিশ নম্বর আয়তে আল্লাহ বলতে স্যার ফায়লাম আন্নাহুল্লা ইহ্লা জানো যে ফায়লম এটা হচ্ছে একটা আমরের সেগা মানে অর্ডার জানো যে শিখো যে বোঝো যে অথবা জ্ঞান লাভ করো যে লাইলাহল্লা লাল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই তো এটা আমরা শিখতে হবে লাইলাহাল্লাহ নিয়ে অনেক কিছু করার আছে অনেক কিছু বলার আছে অনেক জানার আছে অনেক পড়াশোনা করার আছে আমরা এখন জাস্ট টাচ করে করে যাব শর্তগুলো একটা একটা করেই করে যাব। আর আমরা এই সংক্রান্ত যে হাদিসগুলো আছে এই লাইলাহল্লা পড়লে কি হবে বা এটা বললে কী হবে এটা বিশ্বাস করলে কি হবে এটা জানলে কি হবে এই হাদিসগুলো আমরা একে একে পড়ব। আমরা দেখব যে অলমোস্ট সিমিলার টেক্সট কিন্তু একটা হাদিস থেকে আরেকটা হাদিস ডিফারেন্ট এখন এই এই শর্তের আন্ডারে যে হাদিসটা কোট করা হয়েছে এখানে সেটা আমরা পড়তেছি রাসুল সাহসাম বলেন যে এটা মুসলিমের হাদিস একটা বর্ণনা এরকম দেখব যে মুসলিমেরি বলা হয়েছে মুসলিমের হাদিস রাসুল সাম বলেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই বা ইবাদতের যোগ্য কেউ নেই কোনো ইলা নেই ব্র্যাকেটে এটা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এটা মেইন স্টেটমেন্ট ব্র্যাকেটে বলা হচ্ছে বা ইবাদতের যোগ্য কেউ নেই কোনো ইলানে ব্র্যাকেট শেষ তারপরে বলা হচ্ছে এই কথা জেনে যে মৃত্যুবরণ করবে সে জান্নাতে যাবে কথাটা কি বললেন জেনে বললেন কিন্তু এই কথা বলে বলেন নেই বা এই কথা জগতে যোগতে বলেন না এই উচ্চারণ করতে বলেন নেই বলছেন যে এই কথা জেনে যে মৃত্যুবরণ করবে সে জান্নাতে যাবে আরেকটা হাদিসে তো আমরা আরেক রকম পাবো এবং হাদিস থেকে যে কোনো কনক্লুশন ড্র করার ব্যাপারে উসুল বা মূলনীতি কী আমরা জানি এই সংক্রান্ত সমস্ত হাদিস হাদিসগুলোকে সমন্বয় করে তারপরে বুঝতে হবে একটা হাদিস থেকে শুধুমাত্র বলা যাবে না যে এইটাই ঠিক আর বাকিগুলো ঠিক না বা এই এই সেন্সটাই ঠিক বাকি সেন্সগুলো ঠিক না তেমন বলা যাবে না তাহলে আজকে আমরা একটা মাত্র শর্ত পড়লাম প্রথম শর্তটা পড়লাম আমরা এরপরে কালকের থেকে ইনশাল্লাহ একে একে শর্তগুলো পড়ব এরপরে আরও কিছু এইখানেও আরেকটা ই আছে যে কথা আছে যে আর কোর্ট করা হয়েছে সেটা হচ্ছে এখানে আল্লাহ বলতেছেন কোনো প্রসঙ্গে কারা বিশ্বাসী তাদের সম্বন্ধে বলতে গিয়ে বলতেছেন তবে যারা সত্য উপলব্ধি করে তার সাক্ষ্য দেয়া তার সাক্ষ্য দেয় তারা ব্যতীত এই আয়টাতে মানে এদেরকে আলাদা করতেছেন আল্লাহ বিশ্বাসী হিসাবে তাদেরকে আলাদা করতেছেন বা ইসেদের বিপরীতে অবিশ্বাসীদের বিপরীতে বা যারা ধ্বংসপ্রাপ্ত তাদের বিপরীতে এটা শুধু এই অংশটুকুই করছেন মানে কোট করছেন এখানে আয়াতের বাকি অংশটুকু আমি আমার সামনে নাই বাট এখানে এইভাবেই বলতেছেন যে তবে যারা সত্য উপলব্ধি করে তার সাক্ষ্য দেয় তারা ব্যতীত অর্থাৎ সত্য উপলব্ধি করতে হবে এবং সাক্ষ্য দিতে হবে এই এই হচ্ছে ব্যাপারটা তাইলে আমাদের সেটা অর্থটা জানতে হবে আমরা ইনশাল্লা ইহা ইহার অর্থ সবাই এই এই এই অডিও যারা শুনবেন তারা সবাই জানেন আমি মোটামুটি নিশ্চিত আমরা আমাদের যারা আহাল বা আমাদের পরিবার বর্গ বাঈ তাদের সাথেও আমরা এটার অর্থ নিয়ে আলোচনা করব। এবং আমরা খেয়াল রাখবো যে আমাদের আত্মীয়স্বজনরা যেন বা আমাদের যাদের সাথে কন্ট্যাক্ট হয় যারা নিজেকে মুসলিম মনে করেন তারা যেন শুধু প্যারোটিং না করেন সাদার অর্থটাও জানেন সো ভাহ কালামু বেহামিক আসাদ আলাহ দাস্তাফার বিলাইক আমরা যা পড়লাম তার ভিতর যদি ভালো কিছু শুনে থাকি সমস্ত প্রশংসা আল্লাহর আর খারাপ কিছু যদি শুনে থাকি সেটা ব্যর্থতা আমার এবং সেটা সরকারের তরফ থেকে আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দেন আসসালামু আলাইকুম বরহমতুল্লিবার কথা